মানবতার সমাধান আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহুল ইন আল্লাবা কেয়ামতের দিন সাদু ব্যক্তিকে তার বিশেষ ছায়া তুলে আশ্রয় দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না বড় কঠিন এক মুহূর্ত হবে ময়দান মানুষকে হিসেব দিতে হবে সেখানে দাঁড়াতে হবে কেউ বিশ্বাস করুক অথবা না করুক আমাদেরকে সেই ময়দানে একদিন আমাদের জীবনের যাবতীয় কর্মফল নিয়ে উপস্থিত হতে হবে আলি ওসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে সেদিন সাত প্রকারের সাত শ্রেণীর লোকেরা আল্লাহ সুবাহ হলার বিশেষ ছায়া তোলে আশ্রয় লাভ করবে তম্বেক প্রথমত রয়েছেন ইমামুন আজ ন্যায় পরায়ণ শাসক নেতা আমরা এই বিষয়টি নিয়ে পরবর্তী কোনশাল আলোচনা পেশ করি আমাদের আজকে যে অংশটুকু উপস্থাপন করার মুখ্য বিষয় সেটি হচ্ছে ইবাদুবক যে তার জীবনকে পরিচালিত করেছেন তার যৌবনকে চালিত করেছেন যৌবন কালকে যিনি ব্যয় করেছেন আল্লাহর ইবাদতে হোয়াট ইজ ইবাদ ইবাদত কি মূলত আমরা এই বিষয়টি নিয়েই আমাদের ধারাবাহিক আলোচনা আধুনিক সভ্যতা এবং আমাদের যুব সমাজ এই বিষয়টির আজকের আমরা আপনাদের সামনে যে দিকটিকে উপস্থাপন করার চেষ্টা করব সেটি হলো আল্লা সুবাহান প্রতি আমরা বিশ্বাস রেখে আল্লাহ আল্লা সুবাহান বিধানকে মেনে নিয়ে আমরা কিছু করব। কি করবো আল্লাবাক আমাদেরকে যেভাবে যে কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন অনেক বড় বিষয় অনেক ব্যাপক বিষয় অবশ্যই আল্লাহ আমাদেরকে বিনা কারণে অহেতু খেলার ছলে অথবা সৃষ্টি জগতের ধ্বংস হয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া কোন প্রাণের মতো আল্লাবাক আমাদেরকে সৃষ্টি করেননি আফা হাসিবু তুমা মা খেলা একটা নিরর্থক বস্তুর মতো যার কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই সৃষ্টি করেছি উদ্দেশ্য বলে দিয়েছেন আমি মানবকে এবং জিন সম্প্রদায়কে এই দুটো জাতিকে কে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমাদের আলোচনায় প্রশ্ন রেখেছিলাম আমরা দেখি তাহলে ইবাদত হচ্ছে একে পূর্ণাঙ্গ বন্ধু কি অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে ইবাদত করা গোলামী করা আব্দ আব্দ শব্দের অর্থ হচ্ছে গোলামি করা গোলাম সেখান থেকে ইবাদত গোলামী তো গোলামকে আমরা যুবক বন্ধুরা আমরা গত পর্বে হতাশার জগৎ থেকে বেরিয়ে এসেছি আমরা সেখানে দেখেছি আল্লাহ সুহানুয়াতাল আমাদেরকে কিভাবে ভালোবেসে আদর করে ডেকে ডেকে বলছেন হে প্রিয় আমার হতাশাগ্রস্তা তোমরা আমার রহমত সম্পর্কে হতাশ হয়ে যেও না আমার রহমত অপুরন্ত যে পর্ব থেকেই তুমি শুরু করবে সেখান থেকেই তুমি সফলতা অর্জন করবে অবশ্যই আল্লাহ সব হাত তোমাকে পুরস্কার দিবেন আল্লাহ কি এটি শেষ হয়ে যাবে না এটি ধ্বংস হবে না এটি তুমি পেয়ে যাবে এর জন্য পুরস্কার নির্ধারিত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রে আদায় করতে পারি শুক্রান্লিল্লা এই প্রতিশ্রুতি আর কে শুনিয়েছে পৃথিবীর মানুষকে কোন প্রভু আল্লাহ ছাড়া কিন্তু তারপরেও যারা পৃথিবীতে বিভিন্ন কাল্পনিক প্রভুকে ডাকে তারা কাল্পনিক ঈশ্বরকে তারা অর্চনা করে উপাসনা করে পূজা করে এই প্রতিশ্রুতি কি তাদেরকে দেওয়া হয়েছে তো আমরা যুব মানসিকতায় আজকের এই আলোচনায় যে চিন্তাটিকে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আমরা হতাশা থেকে বেরিয়ে আমরা কর কিছু করব। আমরা ইবাদত করব। আমরা গুলামি করবো আমরা দাসত্ব করবো আমরা কাজ এগুলো করব, এই জন্য আল্লাহ সুক্রিয়া তো এই ভালো কাজগুলোর জন্য আমাদের সামনে একটা মডেল থাকতে হবে আর সেই মডেলটি আমাদেরকে আল্লা সুবাহ দান করেছেন শ্রেষ্ঠ নবী শেষ নবী মহানবী বিশ্ব নীহাম যে তিনি আমাদেরকে সেই বিশ্বনবী মহানবী শেষ নবী সাল্লাহ আলিমের উম্মাহ তার উম্মত হওয়ার এক বিরল সম্মান মর্যাদা এবং গৌরব দান করেছেন সমগ্র বিশ্বব্যাপী আপনি সমগ্র বিশ্বের জ্ঞানী গুণী শিক্ষিত বিজ্ঞানী ধর্মীয় নেতাগণ গবেষক যত প্রকারের স্কলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানব গোষ্ঠী সম্প্রদায় রয়েছে আজকে সারা বিশ্বের সবাই এক বাককে কথা মেনে নিয়েছেন দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গ্রেটেস্ট প্রফেট এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব হান্ড্রেড গ্রন্থে সেরা ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছেন একজন খ্রিস্টান গবেষক হয়েও প্রত্যেক মানুষ তার নিজস্ব ধর্ম এবং বিশ্বাসের প্রতি দুর্বল প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধর্ম এবং বিশ্বাস নিয়ে গৌরব করে এটা মানুষের একটি মানসিক অবস্থা এটি তার বদ্ধমূল চেতনার বাহ্যিক রূপ যে সে তার বিশ্বাসকে এবং তার ধর্মীয় অনুভূতিকে অগ্রাধিকার দেয় অথচ আমরা দেখেছি বিশ্ব সেরা ব্যক্তিদের নামের তালিকা করতে গিয়ে মাইকেল হার্ট যিনি একজন খ্রিস্ট ধর্মাবলম্বী তার নিজের গ্রন্থটির ভূমিকায় বলতে বাধ্য হয়েছেন যে আমি একজন খ্রিস্টান হয়েও সার্বিক বিবেচনায় বিশ্বের শ্রেষ্ঠ মানবের তালিকায় প্রফেট মুহাম্মদ আমরা সাল্লি ওসাল্লাম বলি আমি তাকে এক নম্বরে শীর্ষ স্থান দিতে বাধ্য হয়েছি না তার মতো পরিপূর্ণ পূর্ণাঙ্গ আর আমরা সেই নবীর উম্মাত হতে পেরেছি এটা কত বড় গর্বের বিষয় আমাদের মাথা সবসময় উঁচু থাকার কথা সারা আমাদের আমাদের দিকে আছে আদর্শের জন্য কথা বলেছিলাম হে যুবক আপনি অপরের আদর্শের পিছনে ছুটছেন অথচ বিশ্ব আপনার আদর্শের দিকে তাকিয়ে আছে আপনাকে দেখে তারা চরিত্র গঠন করবে আপনাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে আপনাকে দেখে তারা আদর্শবান হবে আপনাকে দেখে তারা সত্যিকারের যৌবনকে সঠিক পথে পরিচালিত করবে অথচ আপনি নিজে যদি বিচ্যুত হয়ে যান আপনি নিজে যদি পথ হারিয়ে ফেলেন হে পথিক নিজে যদি পথ হারিয়ে ফেল তাহলে তুমি অপরকে কি করে পথ দেখাবে আমাদের তো প্রার্থনা মুস্তাকিম তুমি প্রাতুলিমে চালাও এই সিরাতুল মুস্তাকিমের আদর্শ নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম আমরা তার আদর্শ দেখব শুনব শিখব যে আদর্শটি অনুসরণ করে আমরা এগিয়ে যাব আমরা পৃথিবীর কল্যাণ করব মানব জাতির কল্যাণ করব। আমরা আমাদের জাতির জন্য কিছু করব। আমরা আমাদের সমাজের জন্য কিছু করব, আমাদের পরিবারের জন্য কিছু করব আমরা আমাদের নিজেদের জন্য কিছু করব। দুনিয়াকে এই পৃথিবীকে করব আমাদের আগামী শিশুর জন্য একটি বাসযোগ্য নিরাপদ আবাস আসছি আলোচনায় একটু পরেই ফিরে বিরতির সময় সুতরাং আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 কেবল মাত্র পিস টিভি বাংলা রেসর জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That means even got died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jakirat Shonge alaab kori. Prati Shonibar, Rajshad Shattai, Apuno Shamprachar, Shakal Shadai, Notai, Bangladeshe, Peace TV, Bangladeshe. সন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জীবন্ত হয়ে উঠে আলকরানের কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকোনাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন। पवित्र कुरान अगणित जीवन के आलोकित जीवन घनीक वरमी वह बिधिर आलोचन फिर आसल আমরা আলোচনাটি চালিয়ে যাচ্ছিলাম শ্রেষ্ঠ নবী যুবক ভাই ও বোনেরা। আমার অত্যন্ত সুপ্রিয় এবং সুচিন্তিত এবং বিজ্ঞ যুবক বন্ধুরা আজকের দিনে যারা গ্লোবালাইজেশনের যুগে এই বিশ্বায়নের যুগে ইনফরমেশন টেকনোলজির যুগে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 আমরা আমাদের নিজেদের জন্য কিছু করব দুনিয়াকে এই পৃথিবীকে করব আমাদের আগামী শিশুর জন্য একটি বাসযোগ্য নিরাপদ আবাস আমরা এখানে চাই শান্তি এখানে চাই সমৃদ্ধি আর দুনিয়ার জীবন শেষ হয়ে গেল আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। সেই জীবন পরকালের জীবন যে জীবন আমাদের সামনে সেই অনন্ত জীবনের সম্বল আমরা সংগ্রহ করে সেখানে হব মহা সম্মানিত মেহমান আমরা মেহমান হব কার মেহমান আল্লাহ সুহান আমাদেরকে আপ্যায়ন করার জন্য আমাদের সেখানে বসবাসের জন্য সেখানে শান্তিপূর্ণ অবস্থানের জন্য তিনি তৈরি করে রেখেছেন জান্নাত অনন্ত শান্তি ঠিকানা তো সেই শান্তির ঠিকানায় যেতে হলে আমাদেরকে দুনিয়ার জীবনে ইবাদত করতে হবে যে কথাগুলো আমরা বিরতির আগে বলেছিলাম ইবাদত আমরা কার আদর্শ অনুসরণ করে করব। কার আমরা করব। আমরা কাকে আমাদের আদর্শের আমাদের অনুসরণের চূড়ান্ত মডেল হিসাবে গ্রহণ করব। তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত যুবক ভাইয়েরা আমাদের মাঝে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে একটি নয় আমাদের মুসলিম সমাজে করে আমি এটি বলবো আমাদের শিক্ষার সীমাবদ্ধতার কারণে আমাদের চিন্তার সম্প্রসারণের অভাবে অথবা আমাদের একমুখী চিন্তাকে আমরা পরিচালিত করার কারণে অর্থাৎ পরকাল ভিত্তিক চিন্তাকে ধাবিত করার কারণে আমরা অনেকটা পিছিয়ে আমরা মুসলিম সমাজ মুসলিম কালচার ইসলামিক সিভিলাইজেশান ইসলামিক এডুকেশান ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে যখন আমরা কথা বলি আমাদের শ্রোতারা আশা করেন আমরা পরকাল কেন্দ্রিক কথা বলব যা সুখ যা প্রাপ্তি এই সব কিছু পরকালে আমরা ইবাদত করি পরকালে শান্তি লাভ করার জন্য জান্নাত লাভ করার জন্য আমরা দুনিয়াতে কষ্ট করি আমরা দুনিয়াতে বৈরাগ্য জীবন জীবনযাপন করি অনেকেই রকম ধারণা দিয়ে থাকেন হ্যাঁ ফিলসফিক্যাল রং আইডিয়া আমি বলবো এটা সত্যিকারের সঠিক জীবন দর্শন নয় দুনিয়া আমার জন্য আমার রব তিনি সারা দুনিয়ার রব রবুল আলমিন আমার রব মানুষের রব এই যে দুনিয়া বিমুখতা পৃথিবী বিমুখতা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা দুনিয়া এটা দুনিয়া এটা দুনিয়া এটা দুনিয়া দারি আল্লা বিধান তো দেওয়ার মালিক আল্লাহ কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আমরা মসজিদ ইবাদত করছি কোরআন অনুসরণ করে আমরা বিশ্বব্যাপী বহুমুখী শাসন ব্যবস্থা দেখছি মানবরচিত আমাদের মূল আলোচনা ছিল আলি ওসালামের আদর্শ অনুসরণ করে আরবের বেদুইন জাজাবর তাবুতে বসবাসকারী জাতি মেষ পালক জাতি উটের রাখাল জাতি কেমন করে তারা বিশ্ব একটি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল ইতিহাস থেকে এই সত্যকে তো আজকের বর্তমান বিজ্ঞানময় এই সভ্যতা কাদের হাত দিয়ে তৈরি হয়েছিল বিজ্ঞানের অগ্রযাত্রা এই প্রশ্নগুলোর জবাব থার্ড জেনারেশনের যুবক ভাই বন্ধুরা বোনেরা আপনাদেরকে খুঁজে বের করতে হবে শিক্ষায় বলুন সভ্যতায় বলুন আচারে বলুন কালচারে বলুন অগ্রযাত্রায় বলুন কৃষ্টি কালচার সভ্যতায় মুসলিম জাতি একদিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে গৌরব অর্জন করেছিলেন আবিষ্কার বলুন মানব কল্যাণের দিক বলুন বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান অনস্বীকার্য আপনাকে এগিয়ে যেতে হলে সভ্যতার ওই সোপান আপনাকে ঘুরে আসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ মডেল আমাদের সামনে আর এই মডেলকে অনুসরণ করে উঠের রাখাল মেষ পালক মেসের রাখাল তাবুতে বসবাসকারী সম্প্রদায় যাদের সময় কোনো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না এমন একটা জাতি মাত্র এক শত ভিতরে একটি শ্রেষ্ঠ জাতিতে কিভাবে পরিণত হয়েছিল আলি সাল্লাম কি শিক্ষা তাদেরকে দিয়েছিলেন যে তারা হান্ড্রেড শিক্ষিত হয়েছিলেন এ হলো প্রথম সফলতা যে জাতি শিক্ষায় যত অগ্রগামী সেই জাতি তত বেশি সভ্য যে জাতির ভিতরে যত বেশি শিক্ষা সেই জাতির ভিতরে তত বেশি আলোকিত মানুষ কিন্তু আফসোস আমরা রাসুলের এই আদর্শকে যথাযথ ভাবে গ্রহণ করতে পারিনি অশিক্ষা বলুন কুশিক্ষা বলুন কুসংস্কার বলুন অজ্ঞতা বলুন আজকে মুসলমানদের ভিতরে লাখ লাখ কোটি কোটি যুবক মুসলিম আজকে আমার বাংলা ভাষাভাষী দুই বঙ্গের বহু যুবক রয়েছেন আফসোস তারা খাচ্ছেন বেড়াচ্ছেন হয়তোবা বা দৈনন্দিন জীবনের জীবিকা সংগ্রহ করার জন্য দৈনিক ভিত্তিক কাজ করছেন মিল কারখানা ফ্যাক্টরিতে তারা হয়তো সময় দিচ্ছেন কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করছেন না এই কি আমার জীবনের সৃষ্টির লক্ষ্য আমার কি এতটুকুই কাজ কি দিয়ে গেলাম পৃথিবীকে কি রেখে গেলাম স্মৃতিচিহ্ন ভেবে দেখুন যখন বিশ্ববিদ্যালয় ছিল না কলেজ ছিল না, এত সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা বলে কিছু ছিল না কিন্তু তারা তাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ভিতরে কি মানসিকতা ছিল রাসুল্লাহ আলি আসালামের আমরা এই বিষয়টি এবং মুসলিম সভ্যতায় এগিয়ে যাওয়ার এই পর্বটি আমরা আপনাদের সামনে আমাদের পরবর্তী আলোচনা ইনশাল উপস্থাপন করবো যারা আলমিনে ভয় করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে এবং পরকালের জীবনকে যারা বিশ্বাস করে আল্লাহরবুল্লা আলমিন বলেন আল্লাহ তাদের জন্য একটা পদ বের করে দেন আপনার জন্য তিনি কিভাবে আল্লাহ সুবাহ তার জীবিকার বন্দোবস্ত করে দিবেন আজ মুসলিম হে জীবিকার জন্য হতাশাগ্রস্ত অথচ আল্লাহ ওয়াদা দিয়েছেন জীবিকার মালিক কে আল্লাহ কিন্তু আপনাকে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে জীবিকা চাই আমরা আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আমি জীবিকার জন্য মাঠে অথবা আমার কর্মক্ষেত্রে আমি কোনো কাজকে বেছে নিলাম না আজকে মুসলমানদের যে অবস্থা আজকে মুসলিম, যেটা আমাদের আমাদের চিন্তাকে আচ্ছাদিত করে রেখেছে। আমরা এমন একটা চিন্তাকে তৈরি করেছি জীবিকা সংগ্রহ করা এ কাজ হচ্ছে শ্রমিকদের আর ইবাদত করা কাজ হচ্ছে ধার্মিকদের একদল ইবাদত করবে মসজিদে তারা বসে থাকবে আরেকদল কাজ করবে কোথায় আজকে মুসলমানদের ভেবে দেখুন সম্মানিত যুবক ভাইরা আমরা আজকের আলোচনা এই পর্বের এখানে শেষ করতে যাচ্ছি আগামী পর্বে আমরা আপনাদের জন্য জীবিকা কর্মকাণ্ড দেখা হবে এই প্রত্যাশায় সকলের কল্যাণ কামনা করে আল্লাহ রহমত কামনা করে আল্লাহবাকের কাছে দুনিয়ার জীবনে সফলতা জান্নাত কামনা করে আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ जकिर आरिकार्ता पृथ्वी सब चेसि वृद्धि पाधर्म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 जाते आनव जर सकल समस्या समाधान पीटिवीम समाज